উম্মু হানি বিন্তু আবু তালিব রাজিয়াল্লাহ তাহা হতে বর্ণিত তিনি বলেন আমি মক্কা বিজয়ের বছর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নিকট গিয়ে তাঁকে গোসলরত অবস্থায় দেখলাম ফাতেমা রাজিয়াল্লাহ তালহা তাকে পর্দা করে রেখেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন ইনি কে আমি বললাম আমি উম্মু হানি